ইবনু উমর রদিল্লাহতাল হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে জুহরের পূর্বে দুরাকাত জুহরের পরে দুরাকাত মাগরীবের পর দুরাকাত ঈশার পর দুরাকাত এবং জুমার পর দুরাকাত সালাত আদায় করেছি তবে মাগরিব ও ঈশার পরের সালাত তিনি তার ঘরে আদায় করতেন